যাত্রা গানো গিয়া সেমান কুয়াইত যাত্রা গানো গিয়া সেমান কুয়াইত ইসলামী সঙ্গীত হু নাই মো ইসলামী সঙ্গীত হু নাই মো আও সাইন ভাই ও নৌ জুয়ান বাই মোরার কাহা হেনে মনো নাই ওন জুয়ান বাই মোরার কথা হিনে মনো নাই যাত্রা গানো গিয়া কেন ইমান কুয়াই যাত্রা গানো গিয়া কেন ইমান কুয়াইতায় ইসলামী সঙ্গীত হইম ইসলাম সঙ্গীত হনাই মো আউ সাইন বাই ওন জুয়ান বাই মোরার কোথা নে মনো নাই ভাই মরার কথা সে মনো নাই আদা রাইট বাদে আই বাই গুনার সামখরি বাদে আগুম পড়বাই নমাজ শাড়ি আদা রাইট বাদে আই বাই গুনার সাম খরি বাদে আড়াই নমাজ ওমাজ শাড়ি গুমতা হজা গোয়ার গুম তাকে হজা গোয়ার গ্যারটি তো নাই ও ন হাই মোরার পতাসে নেমনু নাই ও ন হাই মরার পতাসে নে হেমনাই যাত্রা গানো গিয়া খেলে মান কুয়াইতায় যাত্রা গানো গিয়া খেলে দি মান কোয়াইতায় ইসলামী সঙ্গীত হু নাই মো ইসলামী সঙ্গীত হু নাই মো আও সৈন বাই ওনু জুয়ান বাই মোরার কথা মনো নাই ওন বাই मोर होता है नीनोसे गान बजना जुआन कूड़ीर नासुर जुला हुईते आसे जो है बार तुन सास हिनोसे गान बजना जुआन पुड़ीर नासिना आसे जो हे बार तुन सास ওতার লাগে সখ দি সৈন্যী ওতার লাগে সুখ দি মালিক মাবুদ শাই ওন জুয়ন ভাই মোরার কোথা খে নেহেমোনো নাই ওন জুয়ান ভাই মোরার কোথা হে নেহেমোন যাত্রা গানো গিয়া খে নে গিমান কুয়ায় যাত্রা গান গিয়া ফেনে ইমান ইসলামী সঙ্গীত হু নাই মো ইসলামী সঙ্গীত হুনেমো আউচাইন ভাই হনুজুয়ান ভাই মরার কথা সেনে মনো নাই হনুজুয়ান ভাই মরার কথা সেনে মনো নাই হনুজুয়ান ভাই মরার আর কোথা সে মনো না